বারা রদিয়াল্লাহ তাল্ল হতে বর্ণিত তিনি বলেন সালাতে দাঁড়ানো ও বসা অবস্থা ছাড়া নবী সাল্লাহ সাল্লামের রুকু সাজদা এবং দু সাজদার মধ্যবর্তী সময় এবং রুকু হতে উঠে দাঁড়ানো এগুলো প্রায় সমপরিমাণ ছিল